বাংলা মানবতা সমাধান রহমতুল্লাহি আহমদুল্লা দূরের এবং কাছে রগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে ওয়েলকাম করছি আমাদের কোরআন কেন্দ্রিক আয়োজনে আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আলোচনা চলছে আমরা এখন যে আলোচনার মধ্যে রয়েছি তা হলো যেখানে খন্দকের যুদ্ধের পর্যালোচনা করেছেন এবং পর্যালোচনা করে মমিনদের যে বিজয় হবে আর যারা প্রকৃত মোমিন তাদেরকে যে রবাহিন আল্লাহ সুফান সর্বশেষ বিজয় করবেন আর যারা কাফের মুশ্রিক মুনাফিক তাদেরকে পরাজিত করবেন সে সম্পর্কে আল্লাহ এখানে আলোচনা করেছেন তেলাওয়াত করি আয়াত করার পরে আমরা একে একে অগ্রসর হবো ইনশা আল্লাহ বিসমিল্লাহির দিন কফর ও কফ্লা وَكَانَ اللَّهُ قَدِيرًا عَزِيزًا وَأَنزَلَ الَّذِينَ ظَاهَرُوهُم مِّنْ أَهْلِ الْكِتَابِ مِنْ صَيْصِيِهِمْ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ ফর তকলো না ও তো নীর কম وَكَانَ হম ওদিয় রাহ কলশ কদীর আমাদেরকে করছেন আমাদেরকে এই পৃথিবীতে কিভাবে হক এবং বাতিলের সঙ্গে আল্লাহ ট্রিট করেন কিভাবে আল্লাহ রব আলমিন হক কে উপরে উঠিয়ে আর কাফেরদের মধ্যে তাদের মধ্যে যে হিংসা ছিল যে রাগ ছিল মমিনদের ব্যাপারে যে শত্রুতা ছিল শত্রুতার কারণে তাদেরকে পরাজিত করেছেন তাদেরকে মুশ্রিকদের জন্য দুনিয়াতেও কোন কল্যাণ নাই আসিরাতেও তাদের জন্য কল্যাণ নাই আর মোমিন রা যদি যুদ্ধ বিগ্রহ অংশগ্রহণ করে যানোরনা নিশ্চয়ই আল্লাহ পাওয়ার ফুল আল্লাহ হলেন সব থেকে বেশি শক্তিশালী কবি অত্যন্ত মজবুত যার উপরে আর কোনো মজবুতি হতে পারে না আজিজা আর আল্লাহ হলেন দা মহাপ্রক্রমশালী আল্লাহর হুকুমের উপরে আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি হতে পারে না আল্লাহর তাকতের উপরে কোনো তাকত হতে পারে না আল্লাহর কুয়াতের উপরে আর কোনো কুয়াত হতে পারে না সম্মানিত ভাই বোনেরা যারা টেলিভিশনের পর্দায় এই দেখছেন দেখেন কত সুন্দর করে দিলেন একদিকে আল্লাহ বলে দিলেন যে তারা কোনো কল্যাণ লাভ করতে পারে নাই আর দিকে বলে দিলেন ময়দানে নামে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ তাদেরকে সাহায্য করেন পৃথিবীর ইতিহাস হলো এটা যারা কাফির এবং মুশরিক। তারা নিজেরা পৃথিবীতেও কোনো তারা কল্যাণ লাভ করতে পারে না তো প্রশ্নে সম্মানিত কে অস্বীকার করে আল্লাহকে যারা ডিনাই করে আসলে তারা মানব নামের কলঙ্ক কারণ একটা কুকুর পর্যন্ত এই পৃথিবীতে আপনারা দেখবেন না যে তার মনিবকে অস্বীকার করে কুকুর যেমন এটাকে বলা হয় যে ভেরি ডিভোটেড টু দা মাস্টার কুকুরগুলো জায়গায় গিয়ে কাউকে আঘাত করতে সে গিয়ে আঘাত করে মালিক যদি বলে যে পাখি শিকার করে আনতে পাখি শিকার করে আনে মালিক যদি বলে পাখি শিকার করে তুমি খাবে না তাহলে সে খায় না মালিক যদি বলকে থরো করে তাহলে সে গিয়ে বলটাকে নিয়ে আসে মালিক যদি কোনো বিপদে পড়ে তাহলে মালিক কে সে সাহায্য করে অথচ আল্লাহ কে যারা অস্বীকার করলো তারা এমন অবস্থা হয়ে গেল যে তারা তাদের মালিক কে না। আল্লাহ তাদেরকে সৃষ্টি করলেন যে আল্লাহ আমাদেরকে জীবন দিলেন যে আল্লাহ আমাদেরকে রিজিক দিলেন যে আল্লাহ আমাদেরকে ছেলেমেয়ে স্ত্রী পুত্র পরিজন আমাদের টাকা পয়সা আমাদের ধন দৌল সবকিছু আলামিন আল্লাহ আল্লাহ দিয়ে দিলেন অথচ এই আল্লাহকে যারা চিনল না তারা বড়ই দুরা তারা বড়ই তাদের বদনসিব তাদের জন্য কোনো সুসংবাদ নাই জন্য এরকম যারা আল্লাহ রব আলিনের সৃষ্টি হয়েও আল্লাহর সৃষ্টি করা মানুষ হয়েও যারা এরকম হয়ে যায় তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন সুম্মা আগের আয়াত হলো আল্লাহ মানুষকে। বেস্ট অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে বেস্ট একজাম্পল বেস্ট ক্রিয়েশন করে আল্লাহ আলমিন তারা একেবারে অধপতনের অতল তলে তলিয়ে গেল তারা একদম এর মধ্যে পড়ে গেল কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আলমিন এ কথা বলেছেন قران الاراق ايات الله تعالى بيقولوا ولا قد زرنا لجحنا كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولاء আমি আল্লাহ মূলত জাহান্নমের জন্য অনেক মানুষকে সৃষ্টি করেছি অনেক জিনকে সৃষ্টি করেছি আসলে তো আল্লাহ রব আলমিন আমল খারাপ হবে সেজন্য তারা জাহান নামে যেতে হবে তাদেরকে সেটাই রবাহ আলমিন এখানে মিন করছেন কেমন তাদের সিচুয়েশন লাহম কোলো বিহা। তাদের অন্তর আছে কি অন্তর দিয়ে সব বোঝে কিন্তু আল্লাহর কথাটা আর বোঝে না আয়ুনুন চোখ তাদের আছে কিন্তু এই চোখ দিয়ে তারা দেখে না তখন চোখটা বন্ধ হয়ে যায় সব দেখবে যখন আল্লাহর কোরআন চোখের সামনে আসে তখন চোখটা বন্ধ হয়ে যায় ওহম আল্লাহ তাদেরকে কান দিয়েছেন শোনার জন্য কিন্তু কান দিয়ে তারা শুনে না যত খারাপ জিনিস আছে যত মিউজিক আছে যত গান বাদ্য আছে আর আল্লাহ এ সমস্ত মানুষেরা হলো চতুষ্প্যন্তুর মতো চতুষ পর্যন্ত আছে গরু আছে ছাগল আছে মহিষ আছে এরপরে আরো কত ধরনের চতুষ্পন্ত কুকুর বলেন আর ছাগল বলেন অন্তত মনীপ কে তারা চিনে মালিক কে কে তাকে খাওয়ায় কে তাকে ঘাস দেয় কে তাকে আদর যত্ন করে কে তাকে গোসল করায় কে তাকে লুকাফ্টার করে এইটা পর্যন্ত তারা বুঝে অন্তত যদিও আল্লাহর আলমিনে আর লাইক তারা এনিমল দেুর চেয়েও খারাপ তাহলে যারা আল্লাহ কে মানে আপনারা যে যেখানে আছেন টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন আর বিরতির পরে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আমি আপনারা দেখছেন रसुल्लाह सल्लाम तीन श्रेणी लोकर कम कथा दिखाते दृष्टि करसूल सल्लाम तलिए गंस हो गा कारा एक, नीचे कपड़ परिधान कारी दुकारी तीन मिथ्यासिम प्रथम खंड अधिक विश्वजहान पर सुंदर एक विधान नए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 দেখুন আফটার ব্রেকের পরে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্বাগত জানাচ্ছি আমাদের এই কোরআন কেন্দ্রিক আলোচনা আল্লাহ কে বুঝলো না আল্লাহর সব সুযোগ সুবিধা ভোগ করে রব আলমিস তাদের এক্সাম্পল দিতে গিয়ে আল্লাহ কথা বলছেন যে তারা শুধুমাত্র চতুষ পর্যন্ত মতো নয় they are not only like animals tara kemon balhum adal tara holo ibn wars tara chotushpod jontur che o kharab ulai kahumul ghafilun karun tara ghafil tara unconscious look like ebong tara emon ghaflatir moddhe poreche ei ghaflate theke uthe ashar ekhanteke mukti pawar এটা হলো আল্লাহ রবীন্দ্র একদিকে যারা আসহাব যারা জাহান নামের পথের পথিক যারা এরা নাম তাদের যাই হোক কিন্তু তাদের কাজের কারণে তারা পথের পথিক হয়েছে কে অস্বীকার করেছে আল্লাহর রসুলের বৃদ্ধাচরণ করেছে ইসলামের বিপক্ষে যারা গিয়েছে তাদের একটা এক্সাম্পল আল্লাহ রবাহ আলমিন দিলেন এরপরে রব্লা আলমিন আল্লাহ তাল মোমিনদের একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছেন হোয়াট ইস দ্যাট সেটা কি আর মোমিনদের জন্য যথেষ্ট যদি মোমিনদের কোনো কিছু যদি তাদের যুদ্ধবিগ্রহ সামনে এসে যায় মোমিনদের জন্য তাহলে রব্বুল আলমিন আল্লাহআ তাদের জন্য যথেষ্ট হয়ে যান আপনারা দেখবেন কুফরি শক্তি প্রিপারেশন এত বেশি নেয় এত কিছু করে কিন্তু শেষ পর্যন্ত তাদের জীবনের ভয় এত বেশি কথা বলেছেন ব্যাপারে শত্রুর মনের মধ্যে যে ভয় ঢুকিয়ে দিলেন আল্লাহর নবীর সময় যেমন এটা হয়েছে এখনো হচ্ছে যারা আল্লাহর দিন কে নিয়ে চলে যারা আল্লাহ একমাত্র যাদের ধ্যান এবং জ্ঞান আল্লাহকে যারা একমাত্র ভালোবাসে আল্লাহর জন্য যাদের আছে আল্লাহর জন্য যারা আমল করে আল্লাহর জন্য যারা জেগে থাকে আল্লাহর জন্য যারা ঘুমায় আল্লাহর জন্য যারা ঘর থেকে বের হয় আল্লাহর জন্য যারা ঘরে থাকে আল্লাহর জন্য তাদের জীবনকে যারা পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছে তাদের জন্য এই কথা যে রব আলিন আল্লাহআ তাদের জন্য যথেষ্ট হয়ে যান আর তাদের প্রিপারেশন কম থাকতে পারে তাদের সিচুয়েশন হয়তো খারাপ হতে পারে তাদের অস্ত্রশস্ত্র কম থাকতে পারে কিন্তু রবীন্দন আল্লাহ আর আল্লাহ যদি কারো জন্য হয়ে যান তাহলে তার কোনদিন পরাজয় হতে পারে না সে কথাই বলছেন আল্লাহ ইস এনাফ মুমিনদের জন্য আল্লাহ যদি থাকেন তাহলে আল্লাহ বিপক্ষে সবাই পরাজিত হয়ে যায় আল্লাহ পক্ষে সেটা বিজয় লাভ করে এই জন্যই দেখেন বদরের বিজয় এসেছে খন্দকে বিজয় এসেছে খাইবারের বিজয় এসেছে মক্কা বিজয় হয়েছে হোনায়নের বিজয় হয়েছে সবকিছু অহুদেও তো বিজয় হয়েছে বলতে হবে কারণ এখানে কারো বিজয় হয়নি সবাই সমান সমান সব বিজয় কেন এসেছে কারণ এরকম আল্লাহ এ কথা বলেছেন কি বলেছেন আল্লাহ তারা বিজয়ী হয় ছোট ছোট গ্রুপ বড় বড় গ্রুপের উপরে বিজয়ী হয় কেন বিজয় হয় বিদিন আল্লাহ নির্দেশে আল্লাহর ওয়ার্ডারে বাই দা পারমিশন অফ আল্লাহ By the will of Allah, by the help of Allah Allah subhanahu wa ta'ala It'sar karunay Allah water karunay Allah shahajir karunay So to so to bahini Boro boro bahini re uporay Tara shab shumai bhi Allah rabul alamini kutobu listen Iyakum minkum minkum Iyakum minkum Iyakum minkum একশো জন হলে তারা দুইশো জন হলে পরে তোমাদের বিজয় হয়ে যাবে তোমরা যদি একজন হও তারা দুইজন হয় তাদের সংখ্যা ডাবল হলেও অসুবিধা নেই কারণ আল্লাহ আলিম তোমাদের মধ্যে দুর্বলতা এসে গেছে বলে আল্লাহ আলামিন জেনেছেন যদি সবলতা থাকে তাহলে তো আগের হুকুমই ঠিক থাকে তারা দুইশ জনের উপরে বিজয় লাভ করবে তাহলে কোনো সময় কিন্তু ইকুয়াল নাম্বার দিয়ে যুদ্ধ হয়নি আল্লাহর নবীর জামানাতে সবসময় মোমিন মুসলমানদের সংখ্যা কম থেকেছে ৩১৩ জনের বাহিনীকে আল্লাহ রব্লা আলমিন এক হাজারের বেশি সৈন্যর উপরে বিজয় দিয়েছেন এরপরে আল্লাহ বিজয় দান করেছেন আর লক্ষ লক্ষ সৈন্য কে আল্লাহ সুবাহ মাত্র পঁচিশ তিরিশ হাজার কে লক্ষ লক্ষ বাহিনীর উপরে আল্লাহ সুবাহ বিজয় দান করেছেন তাহলে ইসলামের জন্য যারা বের হয় ইসলামের জন্য যারা যুদ্ধে অংশগ্রহণ করে তাদের সংখ্যায় কত বেশি আল্লাহর উপরে কতটুকুন ইমান আছে কতটুকু আছে কি পরিমানে খেলাস নিয়ে কতটা আত্মত্যাগের মন মানসিকতা নিয়ে কতটা স্যাক্রিফাইস এর মন মানসিকতা নিয়ে আমরা বের হই রাস্তায় তার উপরে মুমিনদের বিজয় নির্ভর করে অস্ত্র শস্ত্র শুধু থাকলেই আপনার বিজয় হবে না জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার ইমান ইমান এবং এখলাসের ভিত্তিতে আমাদেরকে অগ্রসর হতে হবে সেই পর্যালোচনা আল্লাহ রব্বুল আলমিন এখানে করছেন আর আল্লাহ সুবাহ বলে দিচ্ছেন যে না কা ছিল সেই ইহুদিরা যাদের প্রচন্ড ছিল বড় বড় তারা বানিয়ে রেখেছিল। বড় বড় দুর্গ বানিয়ে রেখেছিল এই দুর্গগুলো থেকে আল্লাহ রবাহিন তাদেরকে বের করে দিয়েছেন যেমন আপনার আব্বানি কুরাইজাকে আল্লাহ সুবাহ বের করে দিয়েছেন আহজাবের যুদ্ধ খন্দকের যুদ্ধের পরে সেই প্রসঙ্গ আল্লাহ এখানে নিয়ে আসছেন বের করে দিলেন তাদের দুর্গ থেকে তারা এত টাকা পয়সা দিয়ে খরচ করে তারা দুর্গ তৈরি করেছে ক্যান্টনমেন্ট বানিয়েছে মনে করেছে এখান থেকে কোনোদিন আমাদের বের হতে হবে না কিন্তু রব্লা আলামিন আমিন যদি না রাখেন তোমরা বাবার থাকবা কি করে আর কি যায়। কথায় বলে যে মনে করেন কোন অ্যাক্সিডেন্ট যখন হয় পানির মধ্যে কেউ পড়ে যায় তো পানিতে ডুবে মরার আগে যে ভয় মানুষ পায় ভয়ের কারণে তার আগেই মারা যায় এরকম অবস্থার তৈরি হয়ে যায় তারা বন্দী হয়েছে রব আলমিন তোমাদেরকে বিজয় দিয়েছেন যদিও তোমাদের সংখ্যা কম ছিল যদিও তোমাদের অ্যাবিলিটি কম ছিল কিন্তু তোমাদের এখলাস মজবুত ছিল তোমাদের ইমান মজবুত ছিল আল্লাহ রব আলমিনের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ইয়াকিন তোমাদের ছিল এই ইয়াকিনের কারণে বিজয় দান করেছেন সম্মানিত দর্শক ভাই বোনেরা আমি শেষ করার আগে আপনাদের জন্য করি যে এখানে আল্লাহর আলমিন আমাদের জন্য কি হেদায়ত রাখলেন হেদায়ত হলো এটা আল্লাহ তহ একটা কম্পারিজন করেছেন যে কাফির মুশিদিকদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন শেষ করে দেন কোন কল্যাণ লাভ করতে পারে না তারা আর আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন আর আল্লাহর বিপক্ষে যদি চলে যায় হেসবুল যদি আমরা হয়ে যাই তাহলে আল্লাহ সুফহানা হুয়া বিপক্ষে আমরা চলে যাব। এবং আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে কখনো সাহায্য করবেন না কাজে আসুন পক্ষ থেকে সাহায্য আসলে বিজয় আমাদের হবে ইনশা আল্লাহ আল্লাহ রব আলমিন যেন এমনটা দেখেই আমাদেরকে যাওয়ার তৌফিক দেন আহমিন আপনার আপনার পারে। উট রোড বার্মিংহাম নম্বর শূন্য এক এক তিন দুই उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टीआईसी जि टा पाठ मेल कर লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং জাহার্নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং জাহার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও हीद प्रति रोबार मंगलवार और शुक्रवार रत दस टायब्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल